আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় লগে আমরা সমাজও আসে যে ঈদের সালাতর ফরক আমরা দেখি যে খুলাকুলি করা হয় আরবিতে মোয়ানাকা হয় মোয়ানাকা ইসলাম একটা ইবাদত আর এটা রসদামে যখন অনেক দিন পরে একটা গ্যাপ হওয়ার পরে যখন অনেকদিন পরে খারের সাথে সাক্ষাৎ হইতো রসুল্লাহামে তার আর সরাসরি যারা যাদের রেগুলার সাক্ষাৎ হইতো তাদেরকে সালাম এবং মুসাফা সুসল্লা ইসলামে কইছেন যে যারা মুসাফা করবো মুসাফা করিয়া দুই বাইয় যখন আত জড়িয়া থাকবো আল্লাহ সুলহান আওতা আল্লাহ তারা গুণারে ওলা জরিয়া ওলা মানে যেভাবে শুকনো গাছ থেকে ফাতা জড়িয়ে ফোরে সুলহান কিন্তু যখন অনেকদিন পরে দেখো তখন তারা কিলা করতাম মুহানাকা বা কুলাকুলি করতাম কিন্তু আমরা দেখি যে একলাগে আমরা আটি আটি গেলাম ঈদের নামাজের আমরা একজনে করি আর কুলাকুলি সাথে কুলাকুলির সম্পর্ক কিন্তু যদি পরে দেখা হয় তাহলে আমরা কুলাকুলি করতাম এটা জায়জ আছে কিন্তু একসাথে গেলাম আর এর ফলে নামাজের ফলে কুলাকুলি করলাম এটা দ্বারা সাব্যস্ত নাই আর ইদর এই ঈদের যে আমরা সম্বাদ একজনের আরো আমরা গ্রিটিং করতাম পারি আমরা একজনের আরো জনের উইশ করতাম পারি আর এটা হইলে কি সাহবা ইকরাম থেকে প্রমাণিত যে তারা হইতা বল্লমিন ঈদ মুবারক নাই রস্লা ইসলামের সাহাবারাত তাকে বল্লাহমিন্না মিলকুম হইতা অর্থাৎ খাইলে উত্তম কিন্তু এর ফলে যদি কেউ ঈদ মুবারক হইয়া গ্রিটিং করে কেউ যদি সম্বোধন করে তাহলে এটা যায় যা সে কোনো অসুবিধা নাই তবে উত্তম যেটা আমরা সাহাবাহিনিয়া খবুল আমরা এই গ্রিটিং বা এই দুয়াটা মাধ্যমে আমরা একজন এর জন্য গীতা পারি ঈদের সময় আমরা একজন এর স্বাগত জানাইতাম পারি আল্লাহ সালাহ খান তালে আমরা শূন্য অনুযায়ী সালফে সালেহীন সাহাবি তাদের তাদের যে দিক তাদের জীবন আদর্শ আমরা যেন ফলো করতাম ফারি আমরা সেই তফিক দান করা বা আখির উদামান আলহামদুলিল্লাহ